পৃথিবীতে কত রহস্য জীবনে কত রোমাঞ্চ আসছে সে আসছে थ सकल जिलाम जिलाम निश्चय चले आस रविवार रही तो নেশসারে ঢুকে পড়ার সেই রোমাঞ্চকর আবহে জীবনের রহস্যের সত্যি বোধহয় কোনো সীমা নেই আর কখন কোথা দিয়ে যে রহস্য ঢুকে পড়ে জীবনের অলিগলি বেয়ে নাকি জীবনে পথ হারিয়ে ফেলে রহস্যের আবর্তে এও এক ধাঁধা আবার জীবনের মধ্যে যেমন জীবন লুকিয়ে থাকে গল্পের মধ্যেও থাকে গল্প রহস্যের প্রহেলিকার আড়ালে ঘনীভূত হয় আরও এক রহস্যের ঘূর্ণাবর্ত তাই না সব গোলমাল হয়ে যাচ্ছে জটিল হয়ে যাচ্ছে বড় বেশি রহস্যময় হয়ে উঠছে এই শুরুর কথাগুলোই আসলে আজকের গল্প বাস্তব অবাস্তবতার সীমারেখা ভেঙে চুরমার করে দিয়েছে এবারে বিখ্যাত নাট্যকার বিমল বন্দ্যোপাধ্যায়ের রচনায় একটা নাটকীয় গল্প নাটকীয় গল্প এই জন্যই এটা যতটা গল্প ততটাই নাটক একটা কথা প্রথমেই বলে রাখি যে গল্পটা আপনাদের শোনাব সেটা কিন্তু পুরোপুরি অবাস্তব মানে সত্যি বলতে কি বাস্তবে এরকম ঘটনা ঘটা হয়তো কখনোই সম্ভব নয় আচ্ছা একটা কথা আপনাদের জিজ্ঞেস করি আপনারা কি মৃত্যুদণ্ডের পক্ষে আর সে মৃত্যুদণ্ড যদি ফাঁসি হয় আমি জানি আপনাদের মধ্যে শতকরা একষট্টি জন বলবেন হ্যাঁ শতকরা আঠাশ জন বলবেন না এবং শতকরা ১১ জন বলবেন জানি না বা ভেবে দেখেনি তো আপনাদের মধ্যে যে শতকরা হ্যাঁ বলবেন তাদের যদি জিজ্ঞাসা করি আচ্ছা ফাঁসি ব্যাপারটা সম্বন্ধে কোনো ধারণা আছে আপনাদের মানে ফাঁসি কিভাবে দেওয়া হয় আমি জানি আপনারা না বলবেন কেননা যারা ফাঁসি দেন তারা তো কেউ বাইরে এসে মুখ খোলেন না আর যাঁদের ফাঁসি হয় তারাও পরে এসে বলতে পারেন এই কমন্ডলের ফাঁসি হবে আজ থেকে পাঁচ বছর আগে এই কমণ্ডল তার স্ত্রী চাঁপা রানীকে গলা টিপেক্ষণ করেছিল এবং এই দীর্ঘ পাঁচ বছর ধরে আইনের রথি মহারথীরা আইনের অনুপরমাণু ঘেটে কমণ্ডলকে দোষী সাব্যস্ত করেছেন এবং ওর ফাঁসির হুকুম দিয়েছেন আজ কমন্ডডের ফাঁসি এখন সময় ভোর সাড়ে তিনটে কমণ্ডলকে স্নান করানো হয়েছে তাকে নতুন ধুতি পাঞ্জাবি পরানো হয়েছে জেলার সাহেব স্বস্নেহে তাকে জিজ্ঞাসা করলেন সে কি খেতে ভালোবাসে সবাইকে চমকে দিয়ে সে বলেছে সে ভোরবেলা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসে সারা জীবন ভালো মন্দ খেতে পাইনি নিশ্চয় সন্দেশ রসগোল্লা খেতে চাইবে আমি নিজে গিয়ে বাজারের সেরা মিষ্টি দই সব কিনে আনলুম আর বেটা বলে কি না লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খাবে বলুন দেখি আমি এখন পান্তা ভাত পাই কোথায় फैल बोल दी की जेल सहेब पान्ता खावाते ही आब फांसामा भात ना खावाले गवर्नमेंट चाकरी खाए কি বিবাদে পড়লাম বলুন তো পঁচিশ বছর সুনামের সঙ্গে চাকরি করে পান্তা ভাতের জন্য আচ্ছা স্যার আর শোনো যাচ্ছ কোথায় যদি বলেন হ্যাঁ ফেলে দিয়েছি তবে তুমি পরিষ্কার বলে দিও যে বড়বাবু বলে দিয়েছেন আপনি ছেলেপুলে নিয়ে অবিলম্বে বাপের বাড়ি চলে যান বড়বাবু চাকরি খুইয়ে দুদিন বাদে ওইখানে গিয়েই উঠবেন আচ্ছা স্যার আরে শোন যদি বলেন না ফেলে দিইনি জল দিয়ে রেখে দিয়েছি তবে একটা বড় করে থ্যাংক ইউ বলে সেই ভাতগুলো একটা থালাই করে নিয়ে আসবে সঙ্গে চারটে লং কাপড় আচ্ছা আরে যাবার সময় অফিসের টেবিলে দেখবে কিছু মিষ্টি আর এক ভাঁড় দই আছে ওগুলো নিয়ে মেম সাহেবকে দেবে ছোট খোকাকে দিতে বলবে আচ্ছা স্যার না না না না শোনো শোনো দইটা ওকে দিতে বারণ করবে ঘোল করে রাখতে বলবে বলবে আমি বাড়ি গিয়ে খাবো আচ্ছা স্যার কি হলো না স্যার যদি আর কিছু বলার থাকে কিছু নাই তুমি যাও আচ্ছা আর দয়া করে একটু যাই হোক অনেক কষ্ট করে জেলার সাহেব কমন্ডলে শেষ ইচ্ছে অনুযায়ী তাকে পান্তা খাওয়ালেন তারপর তাকে নিয়ে আসা হল ফাঁসির মঞ্চের কাছাকাছি একটা জায়গায় সেখানে সরকারি পুরোহিত শ্রী পঞ্চানম তর্করত্নদ্যাগিস পাচস্পতি তাকে গীতা পাঠ করে শোনাচ্ছেন জেলার ঘড়ি দেখছেন মিনিটে ঝোলাতে হবে আর বাচস্পতি সেই থেকে কি যে অং বং করে চলেছে কে জানে আমি বলছিলাম কি আপনি একটু তাড়া মারুন না ঠিক হবে না বুঝলেন মানে সরকারি পুরুত বলে আপনার হলো তখন থেকে সেই এক পোস্ট আর তুলে সালা করছে কমল তোমার এদিকে সব রেডি তো আগে হ্যাঁ স্যার আরে থামুন মশাই ঠাকুরের নাম আপনি ওর কানের গোড়ায় বিড়িড় করে ঠাকুরের নাম শোনাচ্ছিলেন না আমায়িস্তি করছিলেন শুনতে গেছি বেশি কথা বলে একদম সময় নেই সবাই মিলে কমণ্ডলকে ফাঁসির মঞ্চের কাছে নিয়ে গেল তার হাত দুটো পেছন দিকে বাঁধা হলো তার সমস্ত মুখটা একটা কালো কাপড়ের মুখো সে ঢেকে দেওয়া হলো। জেলা সাহেব কমন্ডলের অপরাধের পূর্ণ বিবরণ তাকে শুনিয়ে দিলেন এবং মহামান্য আদালতের যে রায়ের বলে তার মৃত্যুদণ্ড হচ্ছে সেই রায়ের পূর্ণ বিবরণ পাঠ করলেন তারপর ফাঁসির দড়িটা তার গলায় পুড়িয়ে দেওয়া হলো জেলা সাহেব ১০ থেকে নিচের দিকে গুনতে শুরু করলেন যে শূন্যে এসে পৌঁছল দড়িতে টান পড়ল কমন্ডরের পায়ের তলা থেকে সরে গেল কাঠের পাটাতল তার দেহটা ঝুলে পড়ল শূন্য এইখানেই কমন্ডরের জীবনের শেষ আর আমাদের কল্পের রীতিমতো নাটকের শুরু অহিনবাবু এগিয়ে এলেন ডাক্তারকে সঙ্গে করে কমন্ডরের দেহের কাছে গেলেন তার হাতের বাঁধুন আপনি ডাক্তার নিশ্চয়ই আপনার কথা ভুল হচ্ছে ভুল ভুল ভুল আমার হয় না ডাক্তার হিসেবে মানুষ বাঁচবে কিনা তা হয়তো ঠিক ঠিক সব সময় বলতে পারি না কিন্তু মানুষ মরে গেছে কিনা এটা ঠিক বলতে পারি হয়ই তো মন্ত্রপাঠের সময় এত বাধা দেবা ও কাজ কি একবারই হবে নাকি একবারই হবে না মানে ওকে কি আবার ফারসি দিতে হবে নাকি কি করবেন স্যার সরকারি হুকুম বলছে হ্যাংটিল ডেথ কিন্তু এ কখনো হতে পারে নাকি ডক্টর ইজ ইট রিয়েলি পজিবল ওয়েল সাধারণত ফাঁসি দেওয়ার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই মানুষের নারী থেমে যায় কিন্তু একটা কাজ সুষ্ঠু ভাবে না আইন দেখাচ্ছেন অহিনবাবু আর অন্য কনস্টেবলরা মিলে কমন্ডলের বাঁধন খুলে তাকে নামিয়ে নিয়েলেন। সে এখন অজ্ঞান তাকে মাটিতে শোয়ানো হলো ও কমল আরে হা করে দাঁড়িয়ে আছো কি কি করবো কিছু বলো কি বলবো স্যার কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা স্যার কাজ করলো হ্যাঁ সবাই মিলে ধরা ধরি করে আরেকবার ওকে দড়িতে লটকিয়ে জোরে জোরে তিন চারবার হ্যাঁ কাট না না না না কমলো না তাতে আইনে আটকাবে আইন বলছে যে লোকটার ফাঁসি হচ্ছে সে মৃত্যুর পূর্ব মুহূর্তে জেনে যাবে যে সে এই অপরাধ করেছিল এবং তাই তার ফাঁসি হচ্ছে কিন্তু নেই। আচ্ছা? এটা কাজ করলে হয় না জল দিয়ে কোন রকমে জ্ঞানটা ফিরিয়ে নিয়ে এসে প্রথম থেকে সব ব্যাপারটা আর একবার করলে প্রথম থেকে মানে সেই পান্তা ভাত থেকে সব আই এম সরি আমার বাড়িতে আর পান্তা ভাত নেই না না প্রথম থেকে সব কিছু করার কি দরকার মানে কোন কোনোরকমের জ্ঞানটা ফিরিয়ে নিয়ে সে রায়ের বয়েন্টা শুনিয়ে ঝুলিয়ে দিলেই চলবে ই ঘাস এসেছি নাকি না মাঠে তা হবে না আপনারা ওর জ্ঞান নিয়ে আসুন আমি আবার ওকে মন্ত্র পড়ে শোনাই দোহাই মশাই আর আমার মন্ত্রের কাজ নেই আপনার ওই বোম্বাই মার্কা অং বং শোনাই বোধ হয় বেচার প্রাণটা বেরোতে চাইছে না ডাক্তার সাহেব দেখুন তো কোনো রকমের বেটার জ্ঞানটা ফিরিয়ে আনা যায় কিনা ডাক্তার এদিক ওদিক খানিক পরীক্ষা করে দুটো আর দু লাগলেন ডাক্তার সাহেব দেখেন সরো সামনে দেখেন সরো আরে রাম সিং আরে চেয়ার নিয়েছো জলদি চলদি চলদি কমন্ডলকে ঘিরে সকলের মধ্যে নানা রকম টুকরো টাকরা কথা চলতে থাকে রামসিং সঙ্গে সঙ্গে ভেতর থেকে একটা চেয়ার নিয়ে এল কমণ্ডলকে বসানো হলো অবাক করা শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে বসে রইল কমণ্ডল ডাক্তার সাহেব এইবার ওকে বোঝান যে স্ত্রী চাপা রানীকে গলা টিপে খুন করার জন্য ভারতীয় দণ্ডবিধির এই এই এই এই ধারা অনুযায়ী ওকে আমরা ফাঁসিতে ঝোলাব ভাই কমণ্ডল আমার কথা শুনতে পাচ্ছ আমাকে কিছু বলছেন হ্যাঁ তোমাকে বলছি ভাই তোমার নাম তো কমন্ডল ভাই মনে পড়ছে কথাবার্তা বললেই মনে পড়বে আমি এখানে কেন তোমার যে ফাঁসি হবে ভাই ফাঁসি কি শাস্ত্রসম্মত উপায় গলায় দড়ি দিয়ে ঝোলানো আপনি ফুটখানা বন্ধ করবেন হাসি মানে হচ্ছে ভাই হ্যাং টিল মানে আমরা কি বেঁচে না থাকা তাহলে আপনি বলুন আমি চলে যাই বাঁচুস্পে আপনি যদি আর একটা কথা খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি ডাক্তার সাহেব আপনি চালিয়ে যান মরা মানে ভাই বেঁচে না থাকা বাচা কি উত্তর দেবে দাও নিশ্চয়ই নিশ্চয়ই বেঁচে আছো ভাই এই তো তুমি কেমন সুন্দর চেয়ারে বসে আছো কাঠের চেয়ারে বসে আছো মাড়া তো মাওড়াই অফিসে তুমি বেঁচে আছো ভাই এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি তুমি আমাকে দেখতে পাচ্ছ না আপনি কে আমি আমি ডাক্তার আমি মানুষের সেবা করি আমি মানুষকে বাঁচাই আমার বোধ আর এগোনো ঠিক হবে না মানে ব্যাপারটা বড় বেয়ারা জায়গায় এসে গেছে সরুন সরুন সব সরুন দেখি আমি দেখছি হ্যাঁ ও হ্যা চেন আমাকে না চেনো না ও তোমাতো চেনার কথাই নয় তোমাতো আগে কখনো ফাঁসি হয়নি সোনো আমার নাম শ্রী করি কি পূজা করেন জেলে সব পূজা জেলে জেলের পূজা, জেলের কালী পূজা জেলের সরস্বতী পূজা তারপর ধরো গিয়ে অনুশাসন পূজা জেলা সাহেবের বাড়ি শনি পূজাও করি আমি এর মধ্যে ওটাকে টানছেন কেন ওটা আপনার অনঅফিসিয়াল ডিউটি এখানে বুঝি পূজা হবে উপলব্ধি করতে হয় যত সব বোম্বাসী কথা ও হে কমন্ডল শোনো আমি আমি আমি ডাক্তারও নই আমি পুরুষও নই আমি হলাম গিয়ে পুলিশ পুলিশ কি পুলিশ হলো তারা কত সাজ আমি বলে সরকারি পুরোহিত সরকারের কাজে এসেছি ব্যাস আমাকে বার করে দেবার কোন একয়ার আপনার নেই আর একটা কথা বলে দেখুন একটিয়ার আজকে নেই আমি বুঝিয়ে দেবো কমণ্ডল যা বলছিলাম তুমি তোমার স্ত্রী চাঁপারানিকে গলা ডিপে খুন করেছো তার জন্য তোমার ফাঁসি হবে ব্যাস চাঁপারানি কে তোমার বউ যাকে তুমি খুন করেছো মনে পড়ছে না না। মনে পড়ছে না না ইচ্ছে করে মনে করতে চাইছ না গো বাবু সত্যি করে বলছি আমার কিছুই মনে পড়ছে না সে কিরে পাঁচু তো তাহলে আচ্ছা ঝামেলা পড়লাম ও কমল দাঁড়িয়ে দেখছো কি একটু বুদ্ধিটুদ্ধি দাও বলবো স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার স্যার আমি বলি কি এরকম ভাবে হবে না তাহলে কিরকম ভাবে হবে আমার মনে হয় সেদিনকার ঘটনার একটা ভিভিড দিতে হবে ঠিক আছে পারলে আপনি দিন কমণ্ডল খড়দায় তোমার বাড়ি ছিল বাড়িতে তোমার অন্ধ বুড়ো বাপ তিন ছেলে মেয়ে আর বউ চাঁপা সেখানে একটা রোলিং মিলে তুমি কাজ করতে মাইনে টাইনে তোমার ভালোই ছিল কিন্তু তোমার অনেক বদস ছিল তুমি প্রচণ্ড নেশাখর ছিল ঘরে তোমার সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও তোমার খারাপ পাড়ায় যাতায়াত ছিল যাই হোক হঠাৎ একদিন শ্রমিক অসন্তোষের দরুন তোমার কারখানার মালিক তোমাদের কারখানা বন্ধ করে দিতে বাধ্য হলো তোমার বাড়িতে অভাব দেখা দিল তবু তোমার তো নেশার পয়সা জোগাড় করতেই হবে এই সময়ে একদিন যখন তোমার কারখানার গেটের সামনে ইউনিয়নের নেতারা তোমাদের উস্কে দিয়ে বক্তৃতা করছিল তখন তোমার হঠাৎ খুব নেশা করতে ইচ্ছে হলো তুমি টাকার সন্ধানে গেলে কাবলিওলার কাছে সে তোমাকে টাকা দিল না এক বন্ধু তোমাকে খাওয়ালে নেশায় টং হয়ে তুমি বাড়ি ফিরলে বাড়ি ফিরেই তুমি তোমার অন্ধ বুড়ো বাপকে টাকার জন্য উদম গাল দিতে লাগলে তোমার ছেলেমেয়েরা তখন ভাত খাচ্ছিল তুমি ওদের ওপর রেগে গেলে বললে আমার মাল খাবার পয়সা নেই তোরা ভাত খাচ্ছিস তুমি মারধর শুরু করতেই চাঁপা ছুটে এলো ওদের বাঁচাতে তখন তুমি চাঁপার কাছে মদ খাবার পয়সা চাইলে চাঁপা সে পয়সা দিতে পারলো না তখন তুমি সামনে পড়ে থাকে একটা থালা তুলে নিলে বিক্রি করে মদ খাবে বলে চাঁপা বাধা দিতে এলে তুমি ক্যাক করে গলাটা টিপে ধরলে চাঁপা মরে গেল দেখছিস বাংলাতেই কাজ হচ্ছে না আবার হিন্দি ও সারা এত আচ্ছা ঝামেলায় পড়লুম স্যার স্যার আমার মাথায় একটা আইডিয়া এসেছে তেমন আইডিয়াটা মাথার মধ্যে কেন পুরে রেখেছো ছাড়ো মানে আমি বলছিলাম কি স্যার আমরা সবাই মিলে ওর সামনে একটা নাটক অভিনয় করে দেখাই না কেন তার মানে কি বলতে চাইছো তুমি মানে বলছিলাম যে স্যার ধরুন আমাদের মধ্যেই কেউ কমণ্ডল সাজলাম তারপর ধরুন সেদিনকার ঘটনাটা পুরো ওর সামনে অভিনয় করে দেখালাম সেদিনের পুরো ঘটনাটা ওর সামনে অভিনয় করে নট ও ডায়রিয়া নট ও ডায়রিয়া ডাক্তার সাহেব আপনার কি মনে হয় কাজ হতে পারে একটা চান্স তো নেওয়া যেতেই পারে যে রা সাহেব বেশ বেশ তাহলে শুরু করা যাক কমল তোমার তো অ্যাক্টিং ফ্যাক্টিং ভালো আসে তুমি এক কাজ করো রুমিনবর্গ ওর বাপটা সাজো অহেন বাবু আপনি হচ্ছেন আপনি হচ্ছেন কমণ্ডল কেষ্ট নকুল রামসিং তোমরা তিনজন তোমরা তিনজন হচ্ছে তিন ছেলে মেয়ে আর ডাক্তার সাহেব আপনি চা পারান কি আমি না না না আমাকে ঠিক না মানে দেখুন সত্যি কথা বলতে কি সুট্টুট পরা অবস্থায় তার সাথে যেটা সাহেব আই উড সাজেস্ট বাচস্পতি মশাইকে দিয়ে চাপা রানিটা মানে ওনার ওই নামাবলিটাকে তো শাড়ি হিসেবেও বেশ ভালো কাজে লাগানো যেতে পারে কে আমি না না না আমার দ্বারা ওসব হবে না আমার কাজে মন্ত্র পড়া ব্যাস হয় বাজে কথা বলবেন না সরকারি ব্যাপার এখানে আমার কাজ আপনার কাজ বলে আলাদা কিচ্ছু নেই আমি করব না ব্যাস। আপনাকে করতে হবে তোরা দুটো কর রাম সিং স্যার রাজি হচ্ছিল বাবু ছেলে ছেলেমেদের স্টেজটা আমায় বলুন তো আগে স্যার ওর বড়ো মেয়েটা সাত বছরের ছোটো মেয়েটা চার আর একেবারে ছোট ছেলেটা দু বছরের ঠিক আছে সিনিয়রিটি অনুযায়ী তাহলে নকুল তুমি হচ্ছে বড়ো মেয়ে কেষ্ট তুমি ছোটো মেয়ে রামসিং তুমি হচ্ছে ছেলেটা ঠিক হয় বাস আর একদম ঝামেলা করবে না শুরু করো ও হো ডাক্তার সাহেব ইউ আর কাবলিওরা কাল্পনিক উনুনের সামনে বসে খুন্তি নেড়ে নেড়ে রান্না করছে নকুল কেষ্ট রামসিং তিন কনস্টেবল মানে তিনজন ছেলে মেয়ে হাত ছড়িয়ে খেলা করছে অহিনবাবু যেন কমন্ডল বাইরে থেকে ভেতরে আসছে হঠাৎ হাত তুলে থামিয়ে দিলে বক্তৃতা করছি ওকে বন্ধুবন্ধ আজ এক মাস হয়ে গেল ওই কারখানা বন্ধ রয়েছে মালিক বলেছে মালিক বলেছে ও কমল এরপর কি বলবো একটু বলে দাও যা বলে থাকে তাই বলেছে হ্যাঁ মালিকেরা যা বলে থাকে তাই বলেছে রবীন্দ্রনাথ ছোট খোকার বইয়ের এক জায়গায় বলেছেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকিমারে আকাশে হ্যাঁ বন্ধুগণ আমাদের সেই তাল গাছ হতে হবে সব ভাইয়ের মাথা ছড়িয়ে আপনারা বক্তিমে শুনে শুনে কান পচে গেল আরো একটু নেশা করছে ইচ্ছে করছে কিন্তু পকেটে একটাও পয়সা নেই পয়সা ভাই কোথায় রহমত খাঁ কাবুলি ওকেই ধরা যাক রহমান ভাই আমি তো তোমাদের কারখানার মালিক আছে মানে যদি কটা টাকা ধার দাও রুপিয়া ধার দিব তোমাকে তুমি টাকা ধার লিলে সৌদি কি খারিস কারখানা খুললেই সব শোধ করে দেব। তোমার কারখানা বন্দিস আছে আর খুলবে না আরে বাবা আজ না হয় কাল একদিন না একদিন তো খুলবেই তখন আমিও তো যত চাইবে ও তো দিবে এখন এক পয়সাও দিবে না হে হ্যাঁ ডাক্তার সাহেব দিলেন তো সব মার্ডার করে সে কি আমার তো ধারণা ছিল কাবলে মানেই হিং সুরমা হ্যাঁ হ্যাঁ বেচে ব্যাচে দেখুন যা জানেন না তাই নিয়ে ফট ফট করবেন না তো আপনি আমার চেয়ে বেশি জানেন আমি নিজে ফ্যার বাজি বলছেন দেখেছেন যে কাবলে মশাই ব্যাপারটা একটু রিয়ালিস্টিক করুন এত সফিস্টিক লোকদের মুখে মানায় তুই করুন পারব না স্যার কি কি পারবেন না খিস্তি উচ্চারণ করতে পারবো না স্যার দিব্যি দেওয়া আছে কিশোর দিব্যি কাউকে দিয়েছেন ওকে স্যার এই চাকরিতে ঢোকার পর প্রথম প্রথম খুব মুখ হয়ে গিয়েছিল যখন তখন ভাড়াভাট খিস্তি বেরোতো বিয়ের পর প্রথম বাড়ি গিয়ে শ্বশুরমশার সঙ্গে গল্প করছি আল্ট অফ খা দুটো কাঁচা খিস্তি বেরিয়ে গেল সেই থেকে স্যার স্ত্রী দিব্যি দিয়েছে খিস্তি উচ্চারণ করলেই ওর মরা মুখ দেখব স্যার আপনি পুলিশের চাকরি ছেড়ে গিয়ে গ্রামে গিয়ে পাঠশালা খুলে বসুনকে যান শুরু করুন না না স্যার স্যার আমি আমি বলছিলাম কি ইয়ে স্যার মানে কমন্ডোটা স্যার আপনি করুন স্যার মানে সত্যি বলতে কি টু মেক ইট রিয়ালিস্টিক খিস্তি সত্যি একটু করা উচিত আর ওটা আপনার খুব ভালো আসে স্যার মানে একদম আই না খারাপ কথা বললে আমি কি কিন্তু থাকবো না ব্যাস দেখুন মোটাই চাকরি করতে পিটপিট করতে চলে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে কমন্ডোটা আমিই করছি খিস্তি না হয় একটু কম করেই করব আবার যে যার অভিনয় মনোযোগ দিলেন জেরাজ সাহেব যেন কমণ্ডল বাড়ির বাইরে থেকে ভেতরের দিকে আসেন আবার কমল বাবু কাঁচতে শুরু করেন খোকায় সারাদিন সারাদিন কোথায় কোথায় ঘুরিস রে খোকা গরু চড়াতে যাই রে বুড়ো টাকা আমি আমি কোথায় পাবো রে খোকা কোথায় পাবে আমি কি জানি আমি মাল খাবো টাকা চাই বাস দাও টাকা দাও আমি পাবে? সেই টাকা গুলো কোথায় কোনদিন টাকা নিটতে পারছে বড় আমি নিজের চোখে দেখিনি তো বাবা একদিন দেখেছি অন্ধ মানুষ তোর ভাই যাবা মনে করে যেটা হাত ছিল সেটা ছিল বৌবার সায়া সায়াতে তো বাবা পকেট থাকে না আমিও সবকিছু জানিনা আমার টাকা দাও টাকা দাও আমি মাল খাবো এক পাত্র মাল খাবার পয়সা দিতে পারো না তো জন্ম দিয়েছে না কেন এ আবার কেমন ধরনের কথা বাপের সঙ্গে অমন ভাবে কথা বলে নাকি নোকে ছেলে সরি সরি মাচ্ছুক কর রাখ একদম চুপ করে থাকি তোর কি ঘটে কোনো বুদ্ধি নাই রে দুটো মেয়ে বাঙালি হলো ছেলেটা সালা হিন্দুস্তানি তুমি একটা কথা নাই খালি যাব ভয় ভা কর মাথায় গোবর পোড়া আছে সেটা তো আপনার গিন্ন কথা আমি শুধু প্রচার করেছি মাত্র লোক সাই সামনা সামনে বলবার সাহস নেই ছাড়া মৌকা পেয়ে শুনিয়েছিলেন ঠিক আছে ঠিক আছে আমিও মৌকা পেলে দড়া আমি কি করি দেখ যাকে বাদেন রেডে কে বললি মা আমার মাথায় গোবর পড়া। বেশ করবো বলবো কি করবি তুই মাগি হ্যাঁ মারবি মারবি বাবা বাবা মা তুমরা করুন পিছন বয় করছে কি হলো রে তোর সব কথা শুনলে গোসাই তো জেলা সাহেব বাচস্পতির ওপর একেবারে ঝাঁপিয়ে পড়ে কেষ্ট নকুল আর রামসিং তিন কনস্টেবল মানে তিন ছেলে মেয়ে হাও করে কেঁদে যাচ্ছে আমি বলছিলাম কি স্যার কি ব্যাপার রহিন বাবু বলছিলাম যে অনেক দূর হলো এবারে একবার ওকে জিজ্ঞেস করে দেখলে হয় না যে ইতিমধ্যে ওর কিছু মনে পড়েছে কিনা হ্যাঁ এটা তো ঠিক বলেছেন ডাক্তার সাহেব আবার জিজ্ঞেস করে দেখুন তো ওর কিছু মনে পড়েছে কিনা কমণ্ডল ও কমণ্ডল তোমার কিছু মনে পড়েছে না সরি কিছু মনে পড়েনি জেরা সাহেব চালান চালান আমার তো খুব ভালো লাগে সেই কবে বাল্যকালে যাত্রা করেছিল এখনো দেখছি প্রতিভা আমার মরেনি আপনার আর কি মশাই প্রতিভা মারাচ্ছেন এদিকে পেছন ফাটছে আমার কত কষ্ট করে বানিয়ে বানিয়ে ডায়লগ বলতে হচ্ছে জানেন কেন কেন এসব সংলাপ তো প্রত্যেকেরই মুখস্থ থাকা উচিত বাড়িতে তো সকলেরই পত্নী আছেন না আমার পত্নী থাকলেও তার সঙ্গে আমার ঝগড়া হয় না তিনি আপনি বোধ জানেন না আপনার বৌদি আমার চেয়ে তিন বছরের বড় নেন শুরু করুন ভাত দেবার কেউ নয় কিল মারার গোসাই আরে যেখানে ভালো ভালো খেতে পাবি সেখানে যানা রে সালে যাবোই তো যেখানে দুচুক যায় সেইখানেই চলে যাবো চলে গেলেই তো পারিস খেয়ে তোকে মাথা দুব্বি এখানে থাকতে তোর বাপের ক্ষামটা থেকে তো নিয়ে জাগনা তোকে কেন কেন আমার বাপ নিতে যাবে কেন এখন তো আমার বাপের পায়ে ধরে সেদি ছিলাম এ বিয়ে করার জন্য হ্যাঁ আবার জেরা ঝাঁপিয়ে পড়লেন বাচস্পতির উপর হা হা করে ছুটে এলেন অহিন সমস্ত ব্যাপারটা গন্ডগোল হয়ে গেল স্যার আপনার তো প্রথমবারে চাঁপার উপর ঝাঁপিয়ে পড়ার কথা নয় আপনি খাবার টাকা চাইবেন চাঁপার কাছে সে দিতে চাইবে না ছেলেমেয়েরা কাঁদতে থাকবে আপনি তখন থালাবাসন চাইবেন বেঁচে মদ খাবার জন্যে চাঁপা সেটাও দিতে চাইবে না তখন আপনি ওর গলা টিপে ধরবেন ওরে বাবা এখনও এত কাণ্ড বাকি তাহলে জেলার সাহেব এত জোরে ঝাঁপিয়ে পড়বে না কিন্তু দুবারই যা দিলেন না বাবা বড্ড ব্যথা লাগে না আমার পক্ষে করে কথা দেওয়া সম্ভব নয় অ্যাক্টিংয়ের সময় আমার কীরকম মুড় এসে এখন থেকে করে বলবো হ্যাঁ যাই ছেলেমেয়েরা আমি ইশারা করি তোমরা কাঁদতে শুরু করবে খাবার জন্যে না দেখলে শুরু করুন দশ সত্যবাস শুরু করুন আমার বাপের নামে মিথ্যা কথা বললে মুকে পোকা পড়বে মুকে পোকা পড়বে ঘরে কি কিছু নেই ছেলে মেয়েদের দাও না ঘরে আবার কি থাকবে যেমন বাপ ছেলে মেয়েদের খেয়েতে দিতে পারে না কিনে পেয়েছে কিনে পেয়েছে ও হো ছোট ছেলেটা মেরোবার চাই কথা বলে কেন কেন মেরো ভার কথা বলে বাড়িতে আর থাকবো না টাকা দেয় মাল খাবো এক পয়সা নেই আমার কাছে তবে ঠানাটা দে টান দুজনের মধ্যে কিছুক্ষণ টানা টানি চলে তারপর হঠাৎই জেলা সেই কাল্পনিক থালা ছেড়ে দিয়ে বাচস্পতির গলা টিপে ধরেন एम समय कमंडोल एक कान्नार मत आवाज करबू लाभ जी तरह सर, सर कैसे তার উপর বাচস্পতিমশাই ও বাচস্পতি মশাই আরে উঠুন নুটুন হয়ে গেছে আর অ্যাক্টিং করতে হবে না কমণ্ডল কেঁদেছে বলেছিলুম কাজ হবে পুরো ঘটনাটা নাটক বাচস্পতি মশাই না উনি আবার কি ঝামেলা পাগালেন কোন শেষ নাই। ডাক্তার এগিয়ে সে বাচস্পতিকে পরীক্ষা করলেন গম্ভীর মুখে উঠে দাঁড়ালেন আই এম সরি স্যার He's dead. What? Impossible. sir. He is already dead. আপনারা সবাই আমার দিকে অমন করে তাকিয়ে আছেন কেন ভাবছে না বিশ্বাস করুন আমি আমি আমি ওকে মারতে চাই আমি ওকে মারতে চাই ওর ওপর আমার কোনো রাগ ছিল না একটু যা খেজ খাচ করতাম ওকে জন্য ছেলেবেলা আমি সংস্কৃত ফেল করতাম তাই সংস্কৃত বলা লোক দেখলেই আমার ছোটো থেকে কীরকম হয় কিন্তু তার কাউকে খুন করার কথা আমি ভাবতেই পারি না আপনার আমাকে বিশ্বাস করুন বিশ্বাস করুন আমাকে ভগবান আমাকে কেউ বিশ্বাস করছে না কেউ বিশ্বাস করছে না কম বউ ফোন করে ব্যাপারটা জানানো না কি করে হবে আমি তো আসতেই ওর গলাটা ধরেছিলাম মরে আপনি একটু বিবেচনা করে দেখুন দুটো সম্পূর্ণ আলাদা কমন্ডল তার বউকে মেরেছিল আর বাচস্পতিমানে আপনি বলতে চাইছেন বাচস্পতি করেছেন হ্যাঁ কমন্ডল কমন্ডল কমন্ডল তুমি তো আমাকে বাঁচাতে পারো ভাই তুমি তুমি তুমি তো সাক্ষী তুমি তো দেখেছ যে শুধু তোমাকে বোঝাবার জন্যই আমি ওর গলাটা কমান্ডর আমি ইচ্ছে করে মানিনি ওকে সাক্ষী মেনে কি করবেন স্যার একটু তো সব কথা মনে পড়ে যাবে আর তারপরেই তো আমরা কাটে চলাবো ও তাই তো তাইতো হে ভগবান হে ভগবান ওর জন্য কিছু মনে না পড়ে কমন্ডল তুমি সব একটু আগে তো চাকরি বাজাবার জন্য বলছিলাম এখন তো প্রাণ বাজানো তো সরি স্যার কোন উপায় নেই ঘটনাটা আমাদের হেডকোয়ার্টারে জানাতেই হবে কৌ ফোন করুন না কমল না না কমল না প্লিজ প্লিজ না কমল কমল আমি তোমায় কত ভালো কবল কম প্লিজ ফোনটা করোনা কম মেম সাহেবকে গিয়ে বলো আর ঘোল করতে হবে না কার ঘোল কে খাবে জেলা সাহেব ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন সবাই অদ্ভুত দৃষ্টিতে তার দিকে হঠাৎই রামসিং প্রচন্ড ভয় পেয়ে গোঁ গোঁ আওয়াজ করে উঠল সে আওয়াজ সবাই তাকালো রামসিং এর দিকে আর রামসিং দৃষ্টি অনুসরণ করে সবাই দেখল নড়ে চড়ে উঠে বসলেন বাচস্পতি কত দূরে এগোলো তো কিছুক্ষণের জন্য চাপ আরো বাড়বে ব্যাস অমনি দিলাম চৌষট্টি নম্বর যোগাসন প্রয়োগ করে আধ ঘন্টা স্বেচ্ছাপ একেই বলে যোগ বল যোগ স্যার স্যার চোখ মুখ দেখে মনে হচ্ছে কিছু মনে পড়েছে কমন্ডল কমন্ডল তোমার সবকিছু মনে পড়েছে তো সব কিছু মনে পড়েছে কি তিন ছেলে মেয়ে এক বউ আমার মতো তো নয় নয় ছেলে মেয়ে দুই বউ থাম না আপনার ঘরের কেচ্ছা খেয়ে শুনতে চেয়েছে নয় মেয়ের বৈশি শালী আবার বিয়ে করেছেন ও এইটাই আপনার শরীরের রক্ত উত্তপ্ত হয়ে পড়লো তা আপনার বউ কেন তাকে বলেছেন ঠাকুর মশাই শনি রাখার বড় সাহেবকে বাঁচিয়ে রাখতে পারি আর রাক্ষসী যে আপনার জানতে বাকি আছে আরে বাচস্প আমি কিন্তু আপনাকে আপনার যদি এ সময় পার্সোনাল ব্যাপার নিয়ে তো করেন তার সংসার ছিল তারপর একটা চাকরি ছিল বাউ তারপর আমার ঘরে সুখ ছেলো শান্তি ছিল সন্ধেবেলা দেখুন আমার বউ উজনে তুলসী পিচিম লাগাতো অন্ধ বুড়ো বাবা পোষা বেড়ালের মতো ঘুরে ঘুরে বেড়াতো তখন বাউুরা সুখে আমার বুকের বন্দিটা উতল বাজার করে উঠত গো তারপর হঠাৎ হঠাৎ একদিন কারখানায় যেয়ে দেখি আজ না হোক কাল তো তালা খুলবে আমাদের এতগুলার মানুষের পেটের ভাত কেড়ে নিয়ে মালিকরা নিশ্চয় পালা যাবে না তেনারাও তো মানুষ আস্তে আস্তে কারখানা জঙ্গল হয়ে গেল বাবুরা আমাদের প্যাটে টান পড়তে লাগলো জবানো টাকা সেকটা ছিল সব শেষ হয়ে গেল বাড়ির ঘটি একটা একটা করে বেঁচতে শুরু করলাম এই কারখানা সেই কারখানা ঘুরি বেড়াতে একটা কাজের আশায় কিন্তু কেউ কাজ দিলেনা বাবুরা কেউ কাজ দিলেনা ভাবলুম চাষির আমি চাষ করি খাবো নিজের জমি দিলের তো কিছু নেই তাই ভাবলুম পরের জমিতেই লাঙল দেবো কিন্তু এক টাক জমিও কেউ দিলেনা বাবুরা আরে দিকে আমার ছেলে মেয়ে দিন দিন নিঃশেষ হয়ে যেতে লাগলো আমার বুড়ো বাপটা আরো দুর্বল আরো বুড়ো হয়ে যেতে লাগলো আমার ছোট ছেলেটা আছে আমার দিকে সে খালি হাসতো সে হাসি উঠলে আমার বুকের পার গুলা টন টন করে উঠত বাবুরা আমি চোরের মতন ওই চোখের সামনে পালায় থাকতে বাবুরা চাল পেলে কোথায় চাল পেলে কোথায় চাপা বললে ছেলেমেয়েদের খিদের কান্নার সহ্য করতে না পেরে ওর দুটো চাল চুরি করিয়া এনেছে চাপা ছুটিয়েছে পায়ে বলছে ওগো ওগো ওদের বজ্ড খিদে লেগেছে ওরা যে অনেকদিন কিছু খায়নি আমায় তখন দান পেয়েছে বাউরা আমি জোর করে চাপারে সরাই দিতে গেলাম ওরা হাতটা গিয়ে পড়লো গলায় বাবুরা বাবুরা বাবুরা চাপাও তো অনেকদিন কিছু খাইনি বাবুরা উঠল না বাবুরা ও বাবুরা ও বাবুরা তোমরা ফাঁসি দাও আমার ফাঁসি দাও বাউদা আবার আমার হাত বাদ হবে না আমার চোখ বাবুরা চলে যাই আমি চাপে গিয়ে বলি চাবা ও চাপে আমি তোরে মারিনি আমি মারিনি তোরে তবু ও ফাঁসি অসবা তারা তো সত্যি মেসেছে তাদের তো কেউ তাদের পর আর কোনো কথা বলার থাকে কি বোধ না আসলে জীবন এইরকমই রহস্য রোমান চাসা ভরপুর আজকের এই অবাস্তব গল্পকে রূপ দিতে গোটা জেলের মধ্যে যত চরিত্রের হট্টমেলা বসেছিল মানে ওই জেলার বাচস্পতি ডাক্তার অহীন কমল নকুল কেষ্ট রামসিং কমণ্ডল এবং সূত্রধার 91.9 जमजमट सपेन्स तैयारी राजा सेंगुप्त